আরেকটি প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন তাহলে তিনি করেছেন যে ইয়াজিদের চাইতে অনেক যোগ্য লোকেরা আছে তাদেরকে নেতৃত্ব দেওয়া উচিত এই কথা বলেছেন রাজতন্ত্রের বিরুদ্ধে কথা হচ্ছে যে হজরত রাজি আল্লাহ তালানো তাছাড়া আপনি বলেন এমাম আবু হানিফা রহমতুলের যুগে বলেন আমাদের দেশের লোকেরা তো সবাই হানা যে জানা আছে না নেই ইমাম আবু হানিফার আশি হিজড়িতে জন্ম তাই না আর একশো পঞ্চাশ হিজড়িতে তাহলে আশি থেকে পঞ্চাশ ১৫০ পর্যন্ত তার জামানা এই জামানাতে তারপরে তার জামানায় খলিফা মানুষের ছিলেন তখন ছিল রাজতন্ত্র কখন অস্ত্র নিয়ে বেরিয়েছেন সমস্ত দেশের প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম আবু প্রধান সাকির তিনি দেশদ্রোহিতা করেছেন বলছেন যে ইনকাল জিন্দাবাদ এই রাজতন্ত্র চলবে না তাহলে তিনি প্রধান বিচারপতি কি করে হইলেন বলবেন যে তিনি তাহলে ইসলাম প্রতিষ্ঠা করেননি তিনি তাহলে কাজ তাহলে নিয়ে লম্বা চড়া কথা নিজের জীবনের অল্প স্বল্প মশলা মশাই জানা নেই আর রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে বড় বড় লম্বা কথা আমার লোকদের বলা অভ্যাস রয়েছে এত বড় কথা বলতে চান না কথা হচ্ছে যে রাজতন্ত্রের মাধ্যমেই যদি ইসলাম প্রতিষ্ঠা হয় মানে ইসলামের দণ্ডবিধি বিচার আদালত পর্যন্ত মানে রাষ্ট্রীয় পর্যায় যদি ইসলাম প্রতিষ্ঠা করে নেন আইনের বাস্তবায়ন হয় তাহলে তার বিরুদ্ধ আচরণ করা হারাম তাই করেননি তারা এমাম আবাহার যুগে রাজতন্ত্র থাকলেও ইমাম মালিক ইমাম সাফি সবার যুগে ছিল রাজতন্ত্র মানে বাবা মারা গেলে তার ছেলে রাজা হইতো বালশাহ হইতো এই ছিল যদিও তারা তাকে খেলাফতি বলতো খলিফা খলিফা মানসুর খলিফা হারুন রশিদ হ্যাঁ বলতো না বাস্তবায়ন হইতো সেই জন্য তারা আনুগত্য করতে বলেছে রাষ্ট্র নেতার বরং তারা প্রধান বিচারপতি হয়েছেন তারা দেশ সহযোগিতা সাহায্য করেছেন আর এটা এক দুই দিন দুই চার বছর চলেনি আপনার চল্লিশ হিজড়ি থেকে নবিসের পরে ত্রিশ বছরের খেলাফতের আশেদা ছিল হজরত আলী হাসানের আল্লাহের মাধ্যমে খেলাফত থেকে দীর্ঘদিন এই সমস্ত খেলাফতের যুগে এমনকি মোগলদের যুগে ভারতে মোগলরা কি ছিল রাজা ছিল না রাজতন্ত্র ছিল না ছেলে আকবর অমক এইভাবে তারা রাজা হইতো না হ্যাঁ কিন্তু তখন বড় বড় অলমাইকের আমরা প্রধান বিচারপতি থেকে চিফ জাস্টিস থেকে এবং বাস্তবায়ন হয়েছে আর কোরআনের আইনের বাস্তবায়ন করেছেন তাহলে সেটা ইসলামী রাষ্ট্র ছিল কি না ইসলামী রাষ্ট্র তাহলে রাজতন্ত্রের মাধ্যমে কেউ যদি নেতৃত্বে আসে আর ইসলামের আইনের বাস্তবায়ন করে সেটি হচ্ছে ইসলাম কারণ রাজতন্ত্র মানে মালিক কিং হওয়া বাদশাহা নবীরা নবীরা বাদশাহ ছিলেন দাউদ আল ইসলাম বাদশাহ ছিলেন সোলেমান ছিলেন ইউসুফ আল ইসলাম ছিলেন ছিলেন না তারপরে ছিলেন আব্দুল মালিক বিনওয়ান এরা তাব এই সব বাদশাহ ছিলেন আব্দুল মালিক বিন মার এমা মালিকের মতো আলেম ছিলেন একথা ভাববেন না যে তারা মানে আজকালকার মতো জাহেল মূর্খ ছিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো জাহেল ইসলাম সম্পর্কে কিছুই জানে না তারা আর এইরকম ছিলেন তারা আব্দুল মালিক বিন মারওয়ান সম্পর্কে বলছেন এমাম মালিক যে আব্দুল মালিক বিন মারওয়ান আমার বন্ধু এবং সাথী ছিল একসাথে আমরা হাদিস চর্চা করতাম সে যদি নেতৃত্বে না যেত তাহলে আমার তাই বড় আলেম হয়ে যেত কিন্তু যখন নেতৃত্বে চলে গেল রাষ্ট্র পরিচয় চালানো তখন সেই নিয়ে ব্যস্ত হয়ে গেল আর আমি আমি আমার হাদিস নিয়ে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম তো আল্লাহ আমাকে এই দিকে দিল তাকে নেতৃত্বে দিয়ে দিল সে নেতৃত্বের দিকে চলে গেল তারা এরকম দক্ষ আলেম ছিলেন এমাম ছিলেন আব্দুল মালিক বিন মার তাহলে এমাম ছিলেন এমাম মালিকের সঙ্গে ইমাম তিনি কথা বুঝতে তো কথা হচ্ছে যে ইসলামের বাস্তবায়ন যদি হয় তাহলে আনুগত্য করতে হবে রাজতন্ত্রের লোকদের না নিজের নিজের রাজতন্ত্রের আর কান কি আর ইমানের আর কান কি তো বড় বড় সমস্যাগুলি আলে মলামাদের জন্য ছেড়ে দেন এবং সেগুলি বোঝার জন্য ধীরে ধীরে চেষ্টা করেন যদি এত বোঝারই শখ থাকে তাহলে বোঝার জন্য ধীরে ধীরে চেষ্টা করেন আর গণতন্ত্র হলো পশ্চিমাতন্ত্র পক্ষান্ত রাজতন্ত্রের কথা বললাম আম্বিয়া রসুল থেকে শুরু করে সাহাবাতের যুগ থেকে চলে আসছে কিন্তু গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তন্ত্র ইহুদি তন্ত্র মনে রাখেন ভালো করে আর এরা অমুসলিমরা তৈরি করেছিল তারা তাদের দেশের জন্য কিন্তু মুসলিমরা তাকে গ্রহণ করলো যখন তারা নিজেরা ইসলাম থেকে সরে গেছে নিজের ইসলামিক আদর্শ নেই কোরআন আইনের বাস্তবায়ন করবে না আমাদের নেতাদের কোরআন আইন বাস্তবায়ন করার ইচ্ছা নেই যার কারণ তারা গণতন্ত্রকে গ্রহণ করলো যে এর মাধ্যমে আমরা গদিতে পৌঁছিব নাহলে কোরআন আইনে যদি তারা বাস্তবায়ন করতে চাইতো তাহলে গণতন্ত্র কখনো তারা গ্রহণ করতো না আমাদের নেতা জি অমুসলিমদের তৈরি করা গণতন্ত্র